السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله মোহাম্মদু জুহলদীন আনুতুহ কতুকন ইং তুম মুসলিমোহনুতো র্্ভকুমুদী ফলক কুমি সিংহ মিপমনিহ্লিতস অলুনবিহীল إن الله كان عليكم رقيبا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُسْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ মোহাম্মদ আলি মোহাম্মদ কম সাই তাল ইব রাহিমাল আলি ইবরী কহমীদীদ অবিকাল মোহাম্মদাল আলি মোহাম্মদ কম বারক্ত ইব রাহিমওয়াল আলি ইবরী সম্মানিতামের এবং বোনেরা আল্লাহ রব্বুল এর দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে চোদ্দ শত চল্লিশ হিজড়ি সতেরোই মহারাম তারিখে সলাতুল জমুয়া আদায় এবং জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রবীনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে পুরাণে করিম এবং হাদিস সাল্লাহু আলহাসাল্লাম থেকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তাওফিক দিয়েছেন সে মহান রাব্বুল আল আমিনের শর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান আমরা যে বিষয়টি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল বিষয়টি ইতিপূর্বের যে বিষয়ে আমাদের ধারাবাহিক খোদবা চলছিল আল আহাদিস আল মৌদু আল মোরবা জাফি বাংলাদেশ अर्थात बांगलेशे बहुल प्रचलित जाल हादी सीजे प्रथम मोट एक्शी सब चेहरे बदसगू मिथ्या हादीगुल जाल हादीसगढ़ समाज प्रचलितगुल कर आकदा विश्वास विभिन्नधरण भ्रांत गढ़े उठे धारा आलोचना पर्त दस टी जाल हादिसीस आज के खोदाय संक्षिप्त भल्ला নাম্বার গুলো সিরিয়াল গুলো কোন মহাদেসিনের বা পূর্বেকার কোনো সালাফদের কারো এরকম সিরিয়াল দেওয়া না এই সিরিয়ালটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিরিয়াল এখানে একশোটা সাজাইতে গিয়ে এক দুই তিন চার যেভাবে আসছে তো এই জন্য এগুলো কোন মহাদেশিনের সিরিয়াল অনুযায়ী জাল হাদিস না আর আরেকটি বিষয় আমরা ইতিপূর্বে বলে রেখেছি যে হাদিস দুই ধরনের एकधरण जाल हादी आबी सर कित सनद सहकार हादिस ढुके जाल हादीस जाल हादीस হাদিসের কিতাবে সনৎ সহকারে লিখিত অবস্থায় পাওয়া যায় এবং এগুলোকে একেবারে জন রাবি আকারে বর্ণনা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ মহাদিস রাম গবেষণা করে ওই রাবিদের যারা বর্ণনা করেছেন এদেরকে নিয়ে গবেষণা করে তারা চিহ্নিত করতে পেরেছেন যে এগুলো আসলে নবিস্লামের হাদিস নয় এই মানুষগুলো এরা মিথ্যা জাল হাদিস তৈরি করতো এদের মাধ্যমে এই হাদিস টা মিথ্যা নব্বিশাল্লামের নামে প্রচলিত হয়েছে এই ধরনের কিছু জাল হাদিস আছে তো এই দুই ধরনের জাল হাদিসে আমরা আলোচনা করেছি আর আমরা লক্ষ্য করে রেখেছি সামনে রেখেছি যে বিষয়টি সেটি হল আমাদের দেশের প্রেক্ষাপট বাংলাদেশের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার জাল হাদিস প্রচলিত আছে এক এক দেশে এক এক ধরনের জাল হাদিস প্রচলিত তা আমরা আমাদের এই দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে এই দেশে যেগুলো বেশি প্রচলিত এবং যেগুলো আমরা ছোটবেলা থেকে সমাজের চতুর্দিকে শুনিয়ে আসতেছি আমরা নিজেরাও একসময় এগুলাকে নবী সালামের হাদিস বলেই বিশ্বাস করতাম তো আমরা পরবর্তীতে এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে মহাদেসেনেকার রাম এগুলোকে জাল হাদিস হিসাবে স্পষ্ট রূপে চিহ্নিত করেছে। এবং এগুলার ব্যাপারে কোনো সন্দেহ নাই মানে জাল গুলো এমন না যে কেউ এটাকে জালহাদিস বলছেন আবার কোনো কোনো মহাদিস এটাকে সহি বলছেন এরকম জাল হাদিস নেই মানে যেগুলো জালহাদিস এগুলো বলা যায় নিরানব্বই ভাগ মহাদেসেনেকার একমত मान अत्य दुरबल मान दुरबल लास्ट सीमाना अत्यंत दुरबल ये क्यों के सही बा हासान यम पृथ्वी तेन नहीं আমরা ইতিপূর্বে সাইটটি আলোচনা করেছি আর এই জাল হাদিসের ব্যাপারে আপনাদেরকে পরামর্শ দিয়েছি যে যে আমরা আলোচনা করেছি এগুলো একটি বাংলা বইয়ের মধ্যে আপনারা পাবেন বইটির নাম হলো হাদিসের নামে জালিয়াতি এটা লেখক হলেন ডন্দকার আহ নম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমা উল্লাহ তার এই বইতে তিনি আরো বিস্তারিত একবারে রেফারেন্স সহকারে কোন কোন বলছেন। সেখানে আরো বিস্তারিত সুন্দর করে আলোচনা করা আছে তো এই আলোচনার সাথে আমরা বইয়ের যদি আমরা লেখাপড়া করি তাহলে বিষয়টা আরো সুন্দরভাবে আরো স্পষ্টভাবে জানা যাবে এবং যারা আমরা দায় আল্লাহ আমরা দাওয়াত পৌঁছাবো মানুষের কাছে এই বিষয়গুলো যে জাল হাদিস এগুলো মানুষের সামনে তুলে ধরতে চাই তারা ওই বইটা সহ একসাথে স্টাডি করলে তাদের জন্য আরো সুবিধা হবে আরো সুন্দর হবে কারণ এই জালহাদিস গুলো এমনভাবে সমাজে প্রতিষ্ঠিত এগুলোকে আপনি জালহাদিস বলতে গেলে সমাজের অধিকাংশ মানুষ আপনার দিকে মানে সন্দেহের দিকে দেখবে সন্দেহের নজরে দেখবে বা বিভিন্ন রকমের মন্তব্য করবে বিভিন্ন কথাবার্তা বলবে এগুলোর বিপরীতে আপনি যদি স্ট্রং দলিল না দেখাতে পারেন বা না বলতে পারেন তা আপনারটাই শেষ পর্যন্ত মিথ্যা হয়ে যাবে जाल हादीजेगूल भलोक स्टाडी एवं प्रयोजने जिन जानते चाय जिज्ञासा कर देखातेरक दल प्रमाण रेखे बेपारे कथा नल्टा मार खेती है समाज जाल हदीज बोलते जाए हकटा बोलते जाए उल्टा जाथ्यदी আর যারা মিথ্যার প্রচার প্রসার করতেছে তারা হয়ে যাবে সত্য ভাগ আগে একটু ভালো করে সিরিয়ালে। সেটি হলো যে আলমের সাহাচর্য ওলামাই কেরামের সোহবত এক হাজার রাকাত নবল নামাজের চেয়ে উত্তম এটা একটা জাল হাদিস এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এবং অনেক ওয়াজ মাহফিলও আমরা শুনেছি যে ওলামাই এর মাজলিস আসলে যে কোনো ওয়াজ আসলে। তাহলে তো আরো প্রথমে শুরুতে এই বয়ান যে আপনারা বাড়িতে এক হাজার রকাত নবল নামাজ পড়ার চাইতে এই আলেমের আজকের ফির সাহেব হুজুরের যদি এক মিনিট পাঁচ মিনিট ও বসতে পারেন এটা ওই ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রয়োজনীয় বিষয় ওলামা কেরামের সোহবত লাগবেই ওলামামের সোহবত বিহীন সহিম পাওয়া যাবে না শুধু ওলামাইকার সোহবতবিহীন सरसर कुरान पढ़े हादिस पढ़े क्धाम जरा सलेहन बोहबत यह खुबी गुरुत्वपूर्ण एक विषय कई सोहबत दीते गए सोहबत अर्जन करते गए সম্পৃক্ত হয়ে যাওয়া যে শুধু একজনের আর বাকি না বয়সী ছিলেন বড় বড় আলেম সাহাবি যারা ছিলেন তাদের সহবতে থাকতেন কিন্তু তার অর্থইনে শুধু একজনের সহবতে থাকতেন অন্যদের সহবতে থাকতেন না এরকম ছিল না সাহবাই একই সাহাবি আব্দুল্লাবিনে বসতেন একজনকে নির্দিষ্ট করতেন না ঠিক তাবেই নেকার যুগে তাবে তাবিনদের যুগে একই ব্যক্তি হাসান বসরি রহমার মাসদিসেও বসতেন আবার একই ব্যক্তি রাহমা মাসদিস নবী সাল্লা নামে মিথ্যা কথা জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই সাল সোহবতের ব্যাপারে কোরআন কারিমের অসংখ্য আয়াত আছে নবী সাল্লা সাল্লামের অসংখ্য হাদিস আছে এটা অপ্রয়োজনীয় বিষয় কিন্তু মানে মানুষকে বেশি আবেগময় করার জন্য কোরআন এবং সহিহাদিসের চর্চা বাদ দিয়ে দেখা গেছে যে এরকম জাল হাদিস বেশি প্রসার লাভ করছে এর সাথে একটা কবিতাও আছে একটা খুব প্রসিদ্ধ কবিতা আছে অল্প একটু সময় সামান্য সময় কোন আউলিয়া সোহবতে যদি থাকা যায় এটা বেহতেরা আত বেরিয়া রিয়া বিহীন একশত বছর হীন সৎ মানে একশ বছর এবাদত করা মানে ভালো করা আমলে করা এটা উত্তপ এই কবিতা খুব প্রসিদ্ধ আমাদের দেশে বা আউলিয়া বেহরা তেয়া যে রিয়া বিহীন একশত বছরের আমলে সলে এবাদত এটা থেকে উত্তম অল্প একটু সময় আউলিয়াদের সৌবতে বসা এগুলো এটাও মিথ্যা কথা সম্পূর্ণ ধরনের মিথ্যা কথা এটা পোজিল এটা উত্তম এটা ঠিক আছে কিন্তু ওই একশো বছরের আমলে সওয়ালে বেরিয়া আমলের সাইতে ওই সওয়ালেহিনের মজলিস বসলে বা সৌবতে বসলে তার থেকে বেশি পজিলপ এইটা মিথ্যা কথা অর্থাৎ যেই কথা দিনের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ এবং ইব্রুল জাউজি রহমাউল সহ সমস্ত মহাদেশ নাম বলছেন এই কথাগুলো মিথ্যা জাল এবং বানোয়ার বাষট্টি নম্বর যেই জাল হাদিসটি সেটি হলো আসরের নামাজের পরে লেখাপড়া না করা এই ব্যাপারে একটা আসরের পরে কোন কিছু না লিখে নামে হাদিস বানায় ফেলা হয়েছে আসরের পরে লেখাপড়া করলে হয়তো দেখা যায় আসরের পরে মাকরিব পর্যন্ত এই সময়টা একটু খেলাধুলা বা একটু ঘুরা ফিরা একটু এইরকম সময় যে সারাদিন লেখাপড়া করে সারা দিন ক্লাস করে রাত্রে লেখাপড়া করে মাঝখানে এটা একটু অপসরের সময় আসর থেকে তো এই সময় এই জন্য অনেকেই লেখাপড়া করেন না আবার দেখা যায় ওই সময় আলো একটু কম থাকে ঘরের মধ্যে দেখা যায় একেবারে পুরো লাইটের দিলে লাইট দেওয়ার মতো আলো হয় নাই অন্ধকারও হয় নাই আবার একবারে পরিপূর্ণ আলো নাই এরকম অন্ধকারের মধ্যে হয়তো লিখতে গেলে পড়তে গেলে চোখের কিছু ক্ষতি হতে পারে কেউ যদি তার চোখকে ভালোবাসতে চায় সেই জন্য আচরণ পরে না লেখে এই আমাদের দেশে অনেক মাদ্রাসায় অনেক জায়গায় ছাত্রদেরকে আচরের পরে লেখাপড়া করতে দেয় না বলে যে আচরের পরে লেখাপড়া করতে আল্লাহর সরাব নিষেধ করছে কোন করেন নাই। এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা জালহাদিস আচ্ছা তেষট্টি নম্বর যে জালহাদিস হাদিসটি সেটি হলো চীন দেশে হইলেও তোমরা জ্ঞান অনুসন্ধান করো যে এটা খুবই প্রসিদ্ধ আমাদের দেশের মুখে মুখে থাকে অনেকে বলে যে দেখেন সাল্লাম কেমন ধর্ম নিরপেক্ষতাবাদী ছিলেন না দেখেন নবী সাল সাল্লাম যে অমুসলিম দেশে জ্ঞান অর্জন করতে যাইতে বলছেন সীন দেশ অমুসলিম দেশ অমুসলিমদের থেকেও আল্লাহ রসুল প্রথম বানানো হয়েছে অনুসন্ধান বানানো হয়েছে তোর মধ্যে এটাও বানানো হয়েছে যে দেখেন অমুসলিমদের থেকে আল্লাহ রসুল এলেম নিতে বলছেন অর্থাৎ মুসলমানদের এলেমের অভাব হয়ে গেছে ঘাটতি দেখা দিছে এই জন্য নবী হাসম বলছেন তোমরা চীন দেশে যাইও তোমরা এলেম অর্জন করো এটার এটা সনদ সহকারে কোন কোনো হাদিসের গ্রন্থেও এসে গেছে মানে এর আগে যেগুলো বলছি এর এই এটা হলো ওই ধরনের জাল হাদিস যেটা সনদ সহকারে হাদিসের গ্রন্থেও এসে গেছে এটা কিন্তু আলহামদুলিল্লাহ করেছেন যে এই হাদিসের রাবিদের মধ্যে অধিকাংশ মহাদ্দরম বলছেন যে এটা একেবারেই মাউদৌ এটা লাহ এটা জাল হাদিস আর দুই একজন মহাদ্দ সেন এ বলছেন যে এটা দয়িব জেদানোদ্দান মানে একেবারে অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বল অর্থাৎ অত্যন্ত দুর্বলের উপরে ভিত্তি করেও এটা প্রচার ফসার করা যাবে না বলা যাবে না প্রচার প্রসার করতে হলে মিনিমাম হাসান হইতে হবে বা সহি হতে হবে তো যেটা দৈব সেটার উপরে ভিত্তি করেও কাউকে বলা যাবে না যে জ্ঞান অনুসন্ধান করতে হলে চীন দেশে গিয়ে হইল জ্ঞান শিখো আল্লাহ রসুল বলে গেছেন এটা আল্লাহ রসুল সালামের সাথে রাতের কিছু সময় এলেম চর্চা করা সারা রাজ্যে গে আবাদতের চাইতেও উত্তম এরকম একটা হাদিস আমাদের দেশের প্রসিদ্ধ এক কিতাব আছে মকসুদুল মমিন নাম শুনছেন এটা এই যুগে থাকার কথা না কারণ মুসুদুল মোমেনের যুগ পার হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ তাফসিরের যুগ হাদিসের যুগ এখন সব বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে সব পাওয়া যায় এখন জ্ঞান অর্জন করা ইন্টারনেটের মাধ্যমে ইসলামের জানা বুঝা অত্যন্ত সহজ হয়ে গেছে এই যুগে আর মকসুদুল মোমেনি নেকামল তারপরে এ জাতীয় আরো কিছু কিছু বই দেখা যায় এগুলার এখনো গ্রাহক আছে ক্রেতা আছে না হলে রাস্তার পাশে পাশে বিভিন্ন জায়গায় এসব বই নিয়ে দেখা যায় এখনো বিক্রি হয় ব্যান গাড়িতে বিক্রি হয় বিভিন্ন জায়গায় বিক্রি হয় তাহলে বুঝা যায় যে এগুলারও এখনো ক্রেতা আছে এগুলার পাঠক আছে অথচ এগুলার অধিকাংশ কথায় ভিত্তিহীন অধিকাংশ কথার কোন সনদ নাই সুন্নার সাথে মিল নেই এক সময় লেখাকে মনে করতেন না বাংলা ভাষাটাকে অমুসলিমদের ভাষা মনে করতেন এই তারা কোনো কিছু প্রয়োজন অনুভব করলে হয় ফার্সিতে লিখতেন না হয় উর্দুতে লিখতেন বাংলা লিখতেন না ভালো ভালো ওলামা কেরাম যারা ছিলেন কোরআন সুনার আলম যারা ছিলেন তারা বাংলায় বই লেখাকে ভালো মনে করতেন না এই সুযোগে এই মকসুদুল মোমিনিনের মতো বইগুলা ওই যুগে যারা এইরকম কিছু মানুষ এরকম মোকসদুলের মতো বই লিখে ফেলছে তখন বাংলার মানুষ তো উর্দু বুঝে সবাই ভালো ভাবে ফার্সি বুঝে না তখন ভালো ওলামা এখরামদের বইগুলো তাদের হাতে না পৌঁছে ওই বইগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে যেমন আজকের যুগে যে এলেম বিহীন অনেক বক্তা আছেন এলেমবিহীন বক্তাদের কথাগুলো মানুষের ঘরে ঘরেও না যারা তুলনামূলক ভালো আলেম এদেরকে বাংলাদেশের মানুষ চিনে না কিন্তু এলেম নাই হয়তো সুট দিয়ে ওয়াজ করতে পারে কিচ্ছা কাহিনী বলতে পারে হাস আইতে পারে কাঁদ আইতে পারে কিছুক্ষণ ওই রাস্তার পাশের ওষুধ বিক্রেতার মতো করতে পারে এই বিভ্রান্তি মিথ্যা কথার ছড়াছড়ি এগুলো আমাদের সমাজে বেশি প্রচার প্রসার লাভ করে ঠিক ওই মকসুদুল মোমিনের মতো বই থেকে আমল নিতে গিয়ে দেখা গেছে অসংখ্য এমন আমল প্রচলন হয়ে গেছে কত রকমের দোয়া আছে যেগুলো অনেক দোয়া কোরআন হাদিস কত রকমের দরুদ আছে যেগুলো কোরআন হাদিস কোনো হাদিসেই নাই বানানো বানানো সব বানো এরকম অসংখ্য জিনিস মিথ্যা জিনিস এগুলোর মধ্যে আছে আচ্ছা এই মকসদুল মোমিনের মধ্যে আবার কত বড় জঘন্য যে রাত্রের কিছু সময় কোন ব্যক্তি যদি আলেম চর্চা করে তাহলে সারা জাগ্রত থেকে আবাদত করা চাইতেও করাটা উত্তম বুখারে শরীফের হাদিসে আছে कथाएं बुखारी शरीफ पोछाई शरीफ नराना कथा सोनामिर मध्य अत्यंत दुरबल एच्छिन्न सनदे इबने अब्बास रद्ला बाणी हिसाब से दारेमिर मध्य संकलन একটা বক্তব্য ওখানে আসছে দারামের মধ্যে তাও সেটা অত্যন্ত দুর্বল এবং বিচ্ছিন্ন সনদ মানে সনদের ধারাবাহিকতা নেই সনদটাই বিচ্ছিন্ন এইরকম একটা দুর্বল সনদের মধ্যে আসছে যেটাকে আমরা বিশ্বাস করার মতো বা প্রচার প্রসার করার মতো গ্রহণযোগ্য না কিন্তু এটাকে ওই মুকসাদুল মোমিনে বোহার শরীফের হাদিস বলে এই জাল হাদিসটা মিথ্যা কথাটা যেটা কোন হাদিসের গ্রন্থে এইভাবেই হুবু এই সনদে এইভাবে আসে না অর্থাৎ রাত্রে কিছু সময় এলেম চর্চা করা এলেম চর্চা করার ফজিলত তো সব সময় এলেমের ফজিলত তো অবশ্যই আছে এলেমের প্রয়োজনীয়তা এলেমের গুরুত্ব এলেমের ফজিলত এলেম তো লাগবেই এলেমবিহীন তো আমল করা যাবেই না এবং ইসলামে আমলের থেকে এলেমের গুরুত্ব বেশি এই জন্য আল্লাহ বলছেন ফা আলম যে বোঝা যাবে না ইমান বোঝা যাবে না ইমান বুঝতে হলে এলেম লাগবে এজন্য ইসলামের প্রথম ওহীরা পড়াশোনা করতে বলা হয়েছে ইসলামে পড়াশোনা করলে আল্লাহকে চেনা যাবে আল্লাহকে চিনতে হলেম লাগবে পড়াশোনা লাগবে অধ্যায় মানে কথা বলতে হলে আগে এলেম লাগবে আমল করতে হলে আগে এলেম লাগবে এই প্রয়োজনীয়তা বোঝানোর জন্য ইমাম বখারি রহমা উল্লাহ বাপ কায়েম করছেন অধ্যায় শিরোনাম করছেন যে বাবুল কথা বলা এবং আমল করার আগে এবং তিনি সাথে সাথে কারণ ইমানের সাথে আল্লাহ এলেমের সম্পর্ক করছেন বলছ তোমরা জেনে নাও এলম শিখো যে আন্নাহুল্লাহ ইলাহ আল্লাহ সুবানা সত্যিকারের কোন মাহবুদ নাই এটা এলম লাগবে এটা বুঝতে তাহলে আমরা যে জিনিসটি বলছিলাম গুরুত্ব আছে কিন্তু সেটা হল এলএম কে দুইভাগে বাক করা মানে আমরা এর আগের জালহাদিসের মধ্যে একটা জালহাদিস বলছি যে আল এবং আর এরকম দুটি প্রচলিত পরিবেশা ভিন্ন ভিন্ন অর্থে আমাদের সমাজে প্রচলিত আছে আলেম মানে যিনি শরীয়তের কোরআনার জ্ঞান অর্জন করছেন উনি হলেন আলেম আর যিনি জ্ঞান করছেন অর্থাৎ জ্ঞানটা আলাদা আর আলাদা। এইভাবে দুইভাবে বাক করা এটা মিথ্যা কথা অর্থাৎ কোরআন এবং সুন্নায় কোন জায়গায় এলেমকে দুই ভাগে এইভাবে বাক করা হয় নাই যে এটা শরীয়তের এলেম এটা মারফতের এলেম छीनाटार नाम मारफत कुरान करीमर मध्य सबसे बेसि आयात हलो मारफतर आयात कुरान करीमर मध्य सबसे बेसिंग আলোচনা হল মারাফত আল্লাহ মারেফত প্রত্যেক আয়াতের শেষে দেখবেন হাকিমান প্রতি আয়াতে আয়াতে আল্লাহর পরিচয় আল্লাহ কে তাহলে মারেফত ওই কোরআনারে অংশ মানে কোরআন সুন্নার বাহিরের কোন জ্ঞান না कुर सुन्नार ज्ञान ज्ञान उन्हीं शरियत ज्ञान मार्पत ज्ञान सब ज्ञान ही बाहर ज्ञान अर्जन कर दरकार बढ़ा शरियत ज्ञान मार्पत ज्ञान मानी मिथ्या ज्ञान के, के बारे है ठीक आकटी पंबरे बलम कुरान एलेम के बनाने आलदा सेपारेट करी और ये ज्ञान गो बी कथाटार्भर भाजते मान एलमे बन एलमे जहेर दो सबेक्ट ना आलदा ज्ञान ना ज्ञान एक थम ज्ञान अर्जन कर लगाम साधारण भावामा प्राथमिक पर्याय এই জানাটা হয় জাহেরি আর এলেমটা যখন গভীর পৌঁছে যায় তখন এটা হয় মানে এই বাতেন গভীর ঢুকে গেছে বাতান মানে ভিতরে লুকাইত এটা কালবে মধ্যে ঢুকে যায় এলেমটা যেমন কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন আমাদের দেশে দেখবেন সিগারেটের গায়ে বিভিন্ন জায়গায় লেখা আছে ধূমফান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা হয় কত কিছু দেওয়া আছে না এখানে যত এলেম আমাদেরকে দেওয়া হয়েছে এগুলো সব জাহেরি এলেম কিন্তু এত এলেম দেওয়ার পরেও আমাদের দেশে কি দুমফান কমছে বাড়ছে বাটছে माना अर्जन कर, कर विश्वास ना खाले तेम किएना एक जनता खाली अपना হার্ট এটা এর জন্য গরু গোষ্ঠ খাবেন না এটা খাবেন না সেটা খাবেন না গরু গোষ্ঠ এই খায় না হিন্দুরা তো তারা তো তাদের কেন হার্ট অ্যাটাক হয় আজ ধুমপান করলে ক্যান্সার হয় তো দুমপান ছাড়া যারা যে দুমপান করে না তার অর্থাৎ তার ভিতরে তার কালবে বিশ্বাস যে আসলে দুমপানের সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নাই এটা হয় না আমাদেরকে দেওয়া হয়েছে সিগারেটের গায়ে ঠিক কথা দেখেন এখানে বাতান পর্যন্ত পৌঁছায় নাই আবার অনেক জায়গায় লেখা আছে ধূম পানে লেখা আছে না আচ্ছা বিষ কে পান করে বিষ দেখছেন মানুষকে দুই একজন হঠাৎ লক্ষ্যের মধ্যে একজন খাইছে কোন কারণে অনেক করুণ পরিস্থিতি খায় না আপনি দিল ভাই কিনে দিলাম ধরেন বিষ খান কারণ কি তার এই অ্যালেমটা একেবারে কলমের মধ্যে ঢুকে গেছে যে বিষ খাইলে সাধারণ মারা যায় এই অ্যালেমটা কিন্তু জাহেরই নাই এলমটা বাতেনিও হয়ে গেছে এজন্য সে বিষ ধরেও না ফ্রি দিলেও খায় না এবং যত বিষ খাইলে ক্ষতিকর কিন্তু দুমপান নিজে টাকা দিকে নিয়ে খাইতেছে কারণ তার ভিতরে এলেম ঢুকছে যে বিষ এক জিনিস আসলে ধুমপান এক জিনিস দুটা এক জিনিস না ধূমপান করলে সাধারণত মানুষ মরে না এই এলেম কিন্তু তার ভিতরে ঢুকে গেছে এবার জাহেরিয়ার বাতানি বুঝছেন আচ্ছা আরেকটা জিনিস দেখেন না করলে নামাজ না পড়লে জাহান নামে তো বাস্তব তাহলে এই দেশের দেখেন কত মুসলমান নামাজ পড়ে কত পার্সেন্ট পড়ে না পাঁচ পার্সেন্ট ধরেন সর্বোচ্চ পাঁচ লক্ষা নামাজ পড়ে আর পঁচানব্বই পড়ে না কেন পড়ে না তাদের ভিতরে তাদের জাহিরি আলেম হয়েছে নামাজ না পড়লে জাহার নামে আর বাতেনিম যেটা ঢুকছে ভিতরে সেটা ঢুকছে নামাজ না পড়লে অসুবিধা নেই বা হস করি বেলমো সব মাফ হয়ে যাবে বা উমরা করে সব মাফ হয়ে যাবে ভিতরে কিন্তু এই জন্য তারা বলে যে নামাজ না পড়লে কি হবে আমার ইমান তো খুব মজবুত ইমান খুব শক্ত আছে ইমান ঠিক আছে কারণ তার ভিতরে ওই জাহেরি আলমটা তার কলব পর্যন্ত পৌঁছে নেই সুন্দর করে বলছেন এখনো তোমাদের কলব পর্যন্ত পৌঁছা নেই তাহলে ইমান যখন কলবের উপরে থাকে গলার উপরে থাকে এটার নাম হলো জাহেরি আলম আর যখন বিশ্বাসটা পর্যায়ে কিন্তু এটার আরেকটা হাদিস দেখেন এই কথাটাই নবীলামের একটা হাদিস আছে আবদুল্লা মাসুদ রাদি আল্লাহন বলছেন যে আল্লাহ রসুলাম বলেন তালাওয়াতটা থাকবে গলার উপরে খুব সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তালাওয়াত এবং শুনবেও তারপরে নিজেরও তালাবাত করবে কিন্তু এটা গলার নিচে যাবে না এটা থাকবে কোথায় তার অন্তরের মধ্যে পৌঁছত অন্তর পর্যন্ত যেত ফানা এর দ্বারা সে অনেক উপকৃত হইতে পারত সুহান যে এই কোরআনের জ্ঞানটা কোরআন এর যদি তার নিচেও যাইতো কল পর্যন্ত পৌঁছতো সে উপকৃত হইত কোরআন দিয়ে কিন্তু না পোসার কারণে সুন্দর সুরেছে না গলার উপরে থাকে আর দ্বিতীয় পর্যায় হলো চোড়ান্ত পর্যায় হলো এটা পর্যন্ত পৌঁছে কোন ব্যক্তিকে যদি বলেন যে ভাই আসেন আপনাকে একটু আগুনের মধ্যে ফেলে দি তার এলেমটা যে আগুন লাগলে মানুষ মরা যায় ক্ষতিগ্রস্ত হয় শাস্তি হয় মানুষের কষ্ট পায় এই অ্যালেমটা তার জাহেরি থেকে বাতন পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু দেখেন নামাজ না পড়লে জাহান নাম কোরআনে সরাসরি বলা হয়েছে মুসল্লি ছিলাম না সলা তাই করতাম না তাহলে নামাজ না পড়লে নিশ্চিত জাহান নামে যাবে আগুনের মধ্যে যাবে এটাও তো এলেম কিন্তু তারপরে নামাজ পড়ে না কারণ হলো ওই এলামটা উপরে উপরে বাঁচতেছে এটা কলমের মধ্যে পৌঁছে নাই কিন্তু দুনিয়ার আগুনে ধরলে যে সাথে সাথে জাহান নামের আগুনটা তাকে কি শাস্তি দেবে এটা পৌঁছে নাই যার নামাজা আর যার পৌঁছে নাই সে কিন্তু নামাজকে এরকম ভাষা ভাষা মনে করতেছে এরপরে আরেকটা জিনিস দেখেন অনেক সময় বিমানের ফ্লাইট থাকে রাত্রে তিনটায় থাকে না ट्रेनर समय दस मिनिट पर कतो देखतेमान मिस हो जा मिस हो जाम ढुकेमान से तार किसु टाका लोस तार बार बेना। छे खोती नहीं। बातन तो के से। शे बार उठे, -बार उठे से ट्रेन मिस ना विमान मिस ना क्यों फजराम पढ़ले जहान नामे जातिग्रस्त हो, जा हो कुर हादी ब এই ক্ষতিগ্রস্ত ফজরে মসজিদে কম থাকে তাহলে যদি ওই ট্রেন ছাড়লে তার ক্ষতিগ্রস্ত হবে বিমান ছেড়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে এই যে যেরকম বাতেন পর্যন্ত পৌঁছছে এই কারণে সে বারবার উঠে যাচ্ছে बार बार उठत देखो क्योंकि पोछानेर एलम बतान एलम एकटाई पर्या মানে এই বাতেনি এলমের কথা বলে ইসলাম বিরোধী যত কর্মকান্ড আছে এগুলোকে বৈধ করার জন্য কারণ এগুলার মানুষ দলিল খুঁজবে মানুষ জিজ্ঞাসা করবে যে ভাই এটা কোরআনে কোথায় আছে এটা হাদিসে কোথায় আছে তখন উনি কি বলবেন এটা তো কোরআন নাই তখন বলে যে বাতেন ইসলাম বিরোধী বেদাতকে অনুমোদন দেওয়ার জন্য এইভাবে বাতেনি এলম আসলে জাহেরি বাতেনি আলাদা কোন কিছু মানুষের প্রথম পর্যায়ে জাহেরি থাকে চূড়ান্ত পর্যায়ে পরবর্তীতে এটা বাতেন পর্যন্ত কলবের পর্যন্ত পৌঁছে যায় প্রথমটা আসে মুখের মধ্যে জিভার মধ্যে আদম তবে আল্লাহ বিচার করবেন মানুষের এইটা হুজতুল্লাহ মানে আল্লাহবাক বিচার করবেন বলতে আপনি অন্তর একটা লুকাইতে আল্লাবের এটাকে আমাদের মানে এই জন্য আমাদেরকে ব্যাপারে খুব সতর্ক করা হয়েছে গিবত না করার জন্য মিথ্যা না বলার জন্য এখন আমি মুখে সত্যই বললাম অন্তরে আর একটা লুকাইতে রাখছে অন্তর তো আর আমাদের পক্ষে জানা সম্ভব না আরেকটা এলেম হল আলমুন বিল কালবে অন্তরের না এটাই হলো হাসান বসরি রহমান সবচেয়ে উপকারী আলেম আর আল্লাহ সুবান ক্ষেত্রে বিচার করা হবে অন্তর একটা দিয়ে কারণ ইমান ইমানটা বিচার করা হবে অন্তরের দিয়ে কারণে জাহান্ন এখানে হাসান বসরি রহমা বলছেন দুইটা পর্যায়ে একটা লেসাহের থাকে আর একটা মধ্যে থাকে সোহিয়াল বোখারির মধ্যে আবু হর রাজি থেকে একটা হাদিস আসছে আবু বলেন যে হাফিজ দিয়েছি তোমাদের কাছে বলে দিছি আরেক বালতি আলেম আরেক এক বালতি আরেক বালতি প্রকাশ করেন নাই এটা দিয়ে আবার অনেকে কয়ে যে এই যে প্রকাশ করেন নাই দেখেন এটা বাতেনি এলেন আবু হরাই বাতেনি এলাম সমস্ত মহাদ্রেসিনাম এই হাদিসের ব্যাখ্যায় বলছেন উমাইয়া যুগের যে জালেম বড় বড় জালেম শাসকেরা আসছে এই শাসকদের সম্পর্কে নবী সাল সাল্লাম সতর্কবাণী করছেন যে খোলাফাইয়ের আশেদিনের পরে এইরকম অনেক শাসক আসবে যারা কোরআন সন্ন্যার আল্লা আল্লাহ ষাট দশকের ফেতনা থেকে আপনার কাছে পানা চাই তো ষাট দশকের ফেতনা কোনটা ওই যে একষট্টি হিজড়িতে যে কার ঘটনা ঘটলো একষট্টি হিজড়িতে তার গলা কেটে দিত এই জন্যই আবহাওয়ার আমি তোমাদেরকে বলতে পারতেছি না কারণ এগুলো আমি এইভাবে প্রকাশ করতে থাকলে আমার গলা কেটে দেওয়া হবে এটা বাতানি এলেম না দুইটা পর্যায়ে আমাদেরকে এটা ভালোভাবে জানতে হবে যে কিছু এলেম জাহেরি থাকে গলার উপরে থাকে কিছু এলেম ভিতর ঢুকে যায় আর আমরা পাবো কই এগুলো আল্লাহ সুবাহর কাছে থাকবে লুকায়িত আর যদি কারোর কাছে থাকে থাকুক কারণ কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই যে তোমরা লুকায়িত এলেম গোপনীয় এলেম শিখো গোপনীয় এলেম বাইর করো কদিন আগে আমরা দেখছি মিরপুরে কোন বাড়িতে গুপ্ত আমাদের কিছু করার নাই কিন্তু আমাদের এটা দায়িত্ব কর্তব্য না তবে এলমের দুটা পর্যায়। আচ্ছা ছেষট্টি নম্বর যে জালহাদিস সেটা হলো আমাদের সমাজে একটা প্রচলিত কমন কথা আছে ভক্তিতেই মুক্তি এটা শুনছেন जालहदीसुंदर मक्का मदी ने गाय देखे आलहमदुल्ला मक्का मुदीनार ओलाम मक्मुद्दीनार मुस्लिम तर इमान मजबूत तरह मध्य जाल हादीज ढुकास ना পরবর্তীতে তারা আমাকে আমি যা বলবো আগে তোমার ভক্তি থাকতে হবে ভক্তি থাকলে তুমি অনেক কিছু থেকে এমনি না জাত যাবে এমনি তোমার সব ঠিক হয়ে যাবে এই ভক্তির কথা দিয়ে আস্তে আস্তে জাল হাদিস খাওয়াইছে জাল হাদিস ঢুকাইছে সকল মহাদেশ রাম বলেন এই জাতীয় ভক্তির ব্যাপারে যত রকমের হাদিস আছে এগুলো সব জালহাদিস সব বানো সব মিথ্যা কথা হাদিস যেটা সেটা হলো যে দেশপ্রেম দেশকে ভালোবাসা এটা আলহামদুলিল্লাহ ভালো জিনিস এটা গুরুত্বপূর্ণ ইসলামের একটা জিনিস কিন্তু এটাকে ইমানের অংশ বানায় ফেলা যে বলা হয় যে স্বদেশ প্রেম ইমানের অংশ রব্বুল ওয়াতানে মিনাল ইমান যে দেশপ্রেম দেশকে ভালোবাসা এটা ইমানের অংশ এবং এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা এবং মানোয়ার কথা এটার কোন ভিত্তি কোন সনৎসহকার কোথাও আসে বরং দেশকে ভালোবাসা মাতৃভূমি ভালোবাসা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা আবাদত এটার গুরুত্ব আছে কিন্তু এটাকে একেবারে ইমানের অংশ বানাই ফেলা এবং নবী সালামের নামে চালাই দেওয়া সালাম বলছেন যেমানের অংশ আলোচনা করব সেটি হলো মকসদুল মমিনের মধ্যে লেখা আছে এই জালহাদিস টা সেটা হলো কুলুক ব্যবহার না করলে ঘোর আজাব হবে নবী সালাম বলছেন যে কুলুক ব্যবহার না করলে ঘোর আজাব হবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা নবিসাম এইভাবে এই বাক্যে কোন হাদিস বলার নেই কুলুক ব্যবহার করা ডিলা কুলুক এটার ফজিলত আছে এটার মর্যাদা আছে এটা দরকারি বিষয় কিন্তু সেটা এইভাবে নবীন কোথাও বলেন নাই যে কেউ যদি ঢিলা ঘোলুক ব্যবহার না করে তার কবরে আজাব হবে এই কথা বলেন বরং থেকে পবিত্রতা অর্জন করা এটা এবং কেউ যদি না করে তার কবর আজাব হবে এটা ঠিক আছে কিন্তু এইভাবে বলা যায় আল্লাহ রসুল বলছেন যে ঢিলা ঘোলুক ব্যবহার না করলে অর্থাৎ আপনি পানি যদি দশ বালতিও ব্যবহার করেন তো ঢিলা যদি একটা ব্যবহার না করেন আপনি বরবাদ আপনার পবিত্রতা হয়নি কথাটা তারা কিন্তু এটাই বোঝায় আপনি পানি যত ব্যবহার করেন কাজ হবে না আপনি আমরা যদি দেখি তারা যেভাবে পবিত্রতা অর্জন করতেন অম্বতের জন্য সেইভাবে পবিত্রতা অর্জন করাটাই সোনা নবী সালাম সাহাবাইকার তারা দুই ভাবে পবিত্রতা অর্জন করতেন একটা হলো যা হলো এস্তজ তারা পবিত্রতা অর্জন করতেন পানি ছাড়া আবার কোন সময় শুধু ফানি শুধু এস্তনজা এস্তনজা মানে মা শুধু ফানি দিয়ে এস্তনজা করতেন পবিত্রতা অর্জন করতেন কোনো ডিলাকলুক ব্যবহার করেন আবার কোন থাকবে না খালি ফানি আছে সেখানে অনেকে দেখা যায় ঘুরে ঘুরি করে এবার টিসু আছেন এই ভাই টিসু আসেনি একজন আরেকজনকে জিজ্ঞাসা করে আপনি সেখানে ফানি আছে আলহামদুলিল্লাহ পানি দিয়ে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন সেখানে টিসুর দরকার নেই আবার এমন জায়গায় গেছেন যেখানে টিস্যু আছে পানি নেই সেখানে আপনি শুধু টিসু দিয়ে বা মরুভূমিতে আপনি পাথর দিয়ে পবিত্রতা অর্জন করেন কোনো অসুবিধা নেই আবার এমন জায়গায় গেছেন টিস্যুও আছে পানিও আছে তখন আপনি দুইটা দিয়ে পবিত্রতা অর্জন করেন তাহলে আরো উত্তম এই জন্য সমস্ত ওলামাইকার শাহেকবিন বাজ রহমাউল্লাহ শাহেকুল সাইমিন রহমাউল্লাহ সবাই বলছেন যে এস্তেন যা এস্তেজ মার এই দুইটাই হলো সবচেয়ে উত্তম মানে কোন জায়গায় যদি একই সাথে টিস্যুও পাওয়া যায় পানিও পাওয়া যায় ডিলা পাওয়া যায় পানিও পাওয়া যায় তাহলে দুটা ব্যবহার করাটা সবচেয়ে উত্তম এটা পবিত্রতার জন্য সবচেয়ে বেশি সহায়ক আর যদি একটা পাওয়া যায় তো একটাই যথেষ্ট আর দুটার মধ্যে ডিলা গোলকের সাইতে বেশি পবিত্রতা হয় পানির মাধ্যমে মানে দুটার মধ্যে তুলনামূলক বেশি উপযোগী হলো পানি আর যদি পানি না পাওয়া যায় তাহলে ওইটা আর একসাথে দুইটা পাওয়া গেলে দুইটাই উত্তম তবে এর সাথে আরেকটা জিনিস যুক্ত আছে কিছু সমস্যা থাকে কিছু রোগ বেধি থাকতে পারে সেটা হলো আপনি সব ব্যবহার করছেন এখন যখন দাঁড়াইছেন হাঁটা শুরু করছেন তখন দুই এক পোটা করে বের হচ্ছে এটা থেকে মুক্ত হওয়া ফরস এটাকে বলা হয় এস্তেব্রাহ मानी पूरा पूरी प्रस्रवायखाना मुक्त हो देखा प्रस्रवर पर प्रस्रव ना था भलोक बेरो जाए स्वाबिका एक, एक गला खाकट दला खाकट दी, दी भरे प्रस्रव आटके ना थे अथवा अपनी जेखने प्रस्रव करते हैं তাহলেও কিন্তু আবার এগুলো করতে যাই আপনি নির্লজার মতো ধরি ধরি পুরুষের সবাই সামনে হাঁটলেন রাস্তা রাস্তায় অনেককে দেখা যায় রাস্তা ব্যায়াম করতেছে ধরে ধরে হাঁটতেছে এটা তো লজ্জাজনক ব্যাপার হাঁটার উপরে কাপড় যে অবস্থা মানে কাজ করবা দেখলে মনে আছে বিশাল জেহাদে নামছে পায়খানা এমন জিনিস না যে এটাকে এত জেহাদ করে সব বাইর করতে হবে যা আছে এইটা স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ প্রস্রাবের নালই খুব বাঁকা এটা ফেসালো ফেসালো যে এই জন্য এটা সব বাইরে না এরকম লাফালাফি না করলে বাইরে এটা মিথ্যা কথা সমস্ত ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে এটা বাঁকা না এটা এরকম ফেসালো না এটা সোজা এটা স্বাভাবিকভাবে যেরকম আর পায়খানা ঘন ঘন বের হওয়ার সম্ভাবনা প্রস্রাব কমপ্লিট হইলে এরপরে আর বের হওয়ার সম্ভাবনা নাই আল্লাপাকে এই মেশিনগুলো এমনভাবে ফিট করছেন যেগুলো সারাদিন বের হবে না। হবেনা এগুলাকে আল্লাহাকে এইভাবেই আমাদের শরীরে আল্লাহর বিরাট নিয়ামত আল্লাপাগ দিয়ে দিচ্ছেন এই একটু সময় নিয়ে করতে হবে এইগুলো মিথ্যা কথা আচ্ছা এরপরে উনসত্তর নম্বর যেটা সেটা হলো ফরজ গোসল দেরি করা যে অনেকে দেখা যায় ফরজ গোসল করার পরে মানে গোসল ফরজ হওয়ার পরে হাতে মাটির উপর দিয়ে যাবে না মাটি মানে ইয়া করবে অভিশাপ দিবে এজন্য জন্য গামছা তারপরে হাতে তারপরে এই অবস্থা ঘুমায় না তাড়াতাড়ি মানে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা গোসল ফরজ হয়েছে যুগে যুগে এই হাজার হাজার বছর ধরে চলে আসতেছে পৃথিবীর সব কোটি কোটি মানুষের যুগে যুগে গোসল ফরজ হয়েছে সব নবির আসলদেরও গোসল ফরজ হয়েছে নবিস্লামের গোসল ফরজ হলে নবীসাল্লাহ সাল্লাম সব সময় সাথেটাতে গোসল করতেন না রাত্রির প্রথম অংশে গোসল ফরজ হয়েছে নবী সাল সাল্লাম গোসল করছেন একেবারে ফজর নামাজের আগে এমনকি ওই ওই অবস্থায় গোসল ফরজ অবস্থায় নবী সাল সালাম সাহারিও খেয়েছেন গোসলবিহীন গোসলবিহীন গোসল ফরজ অবস্থায় নবী সরাই সালাম সাহারিও খাইছেন তারপরে গিয়ে গোসল করছেন ফজর নামাজের আগে অর্থাৎ গোসলটা দরকার হলো আমার নামাজের আগে কারণে গোসল বিসুবিধা নাই তবে ইচ্ছা করে আবার বিলম্ব করা ঠিক না যদি সুযোগ থাকে করে ফেলাটা ভালো কিন্তু কোনো কারণে না করতে পারলে যে অভিশাপ দিবে জমিনে বা সে গুণাগার হইব নাপাক অবস্থা বসে আছে এটা ठीक ना तब नाफास्ट शर हुकुम गए कुरान तलाधि विधान मेषाद अनेक बोते शरात रे मागरीबर पर गोसल करें गोसल उठार पर शर जो पानी झरबे सब पानी साथना झरे दे সবে কদরে গোসল করলে সবে গোসল করলে কত মানুষ আমাদের দেশে প্রচন্ড শীতের মধ্যে এখন না সবে কত গরমের দিনে আসে এক সময় কিন্তু শীতের দিনে ছিল প্রচন্ড তারপরে এরকম বিভিন্ন বই পড়ে এই প্রচন্ড শীতের মধ্যে আমরা দেখছি যে গোসল করছে মাগরিবের পরে ফজিলতের জন্য সরল প্রাণ মানুষগুলো যে নবী শে করে তারা কিন্তু এই কষ্টও করছে। কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট এই বিষয়ে যতগুলো হাদিস বলা হয় এই সবগুলো এই রাত্রিতে ভোসলের মধ্যে লাইলাতুল কদরের রাত্রিতে এবাদত বন্দেকি করা হাদিস দ্বারা সাব্যস্ত আর লাইলাতের রাত্রিতে দুইটা আমল হাদিস দ্বারা সাব্যস্ত একটা হলো সেরেক মুক্ত হওয়া আরেকটা হলো রমজান আসার আগে এটা একটু রিফ্রেশ করে নিতে হবে ক্লিন করে নিতে হবে ইমানের মধ্যে যত সেরেক আছে মুক্ত ইমান বানাইতে হবে হিংসামুক্ত হৃদয় বানাইতে হবে এটা হলো শ্রাবান মাসের মধ্যবর্তী রাত্রে কাজ আর আল্লাফাক আমাদেরকে হেফাজত করুন আমাদের এই জাতিকে হেফাজত করুন আল্লাহ সুবান আমাদের সবাইকে কোরআন এবং সুনার উপরে আমল করার তৌফিক দান করুন আল্লাহাক আমাদের আকেই বিশুদ্ধ করে সেরেক মুক্ত ইমান ক্ত আল্লাফাকুন আলমিনা